খুলনা খুলনা সিপিআরটা আসলে মূলত শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা প্রকল্প তো ইতিহাস এবং নারায়ণগঞ্জ সিপিআর দুটোই হলো নৌমন্ত্র আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীন এটা লাভজনক প্রতিষ্ঠান ছিল না পরবর্তীতে এটা গভর্নমেন্ট নেভিকে দেয় এবং নেভিকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে এটা রানিং ক্যাপিটাল হিসাবে যে এটাকে চালু করার জন্য তখন এরপরে যেটা করা হয়েছে সেটা হলো যে আমরা সরকারি যে সমস্ত ইয়েগুলো যেমন আমাদের বিআইডব্লিউটিসির জাহাজ এগুলো তারা টেন্ডারের মাধ্যমে নেয় মূলত আমাদের এখনও চারটা জাহাজ ওখানে মেরামতের দিন আছে ওরা এই সমস্ত ইয়েগুলো তারা মেরামত করে জাহাজগুলো বাইরেরগুলোও করে তো মোটামুটি এখন তারা ভালো অবস্থা আছে এবং এটা পারমানেন্টলি তাদেরকে দেওয়া হয়েছে যেহেতু এটা লুজিং কনসার্ন ছিল এটা সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বেসরকারীকরণ না করে কেন নৌবাহিনীকে দেওয়া হল এটা অবশ্য যখন দেওয়া হয়েছে তখন এটা বলতে পারবো না আমাদের গভর্নমেন্টের সময় অনেক আগেই আগেই দেওয়া হয়েছে এবং তখন কি অবস্থার প্রেক্ষাপটে দেওয়া হয়েছে শর্তগুলো সম্পূর্ণ আমাদের জানা নেই এটা মূলত শিল্প মন্ত্রণালয়ের ইয়ের থেকে জানা যাবে যে কি কি শর্তে এগুলো দেওয়া হয়েছে এবং এই সরকারের নতুন কোনো পরিকল্পনা নেই এটা নিয়ে যে যে সরকারের আমলেই এটা দেওয়া হয়ে থাকুক না কেন বর্তমান সরকার এটা পর্যালোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না আসলে হলো কি যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থা তো নিজেও জানেন যে আমরা যে সকল বিশেষ করে নৌ মন্ত্রণালয়ের অধীনে যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো পরিচালনার ক্ষেত্র আমাদের অনেক সময় হিমশিম খেতে এই কারণে যে এগুলোর মানে প্রক্রিয়া এত প্রলম্বিত হয় যেটা প্রাইভেট সেক্টরের সঙ্গে কম্পিটিশানে আমরা টিকতে পারি না কারণ প্রাইভেট সেক্টর খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমাদের নিতে হয় অনেক প্রলম্বিত আমাদের প্রক্রিয়া যে কারণে কম্পিটিশান আমরা অনেক সময়টা এটা খুলিয়ে উঠতে পারি না যেমন আমাদের নৌ মন্ত্রণালয়ে আপনি দেখবেন যে এখানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন যেটা সেই শিপিং কর্পোরেশনের যে সমস্ত কার্যকরী জাহাজগুলো আছে সেগুলো খুব ভালো অবস্থায় নাই সেই জন্যও কিন্তু আমরা এখানে একটা প্রবলেম আছি যে এগুলো চার্টার দেওয়া হচ্ছে নিজেরা না চালিয়ে চার্টার দেওয়া হচ্ছে অনেক জাহাজ আমাদের বিআইডব্লিউটিসির যেগুলো সিট রাখ সেগুলো আমাদের আমরা চালাইলে পরে আমরা এখানে तेम लाभ करते हुए क्षेत्र के तक नौबहन दिल तो नौबह सरकारी बैरे तो जा द्वित कथा हे नौबहे एक समस्या था समस्या हम नौबह एक सामरिक श्रृंखलार मध्य दिए परिचालित है सूतरा से कड़ाकड़ी और আমলাতান্ত্রিক জটিলতাটা আরও বেশি তো সেক্ষেত্রে তো ব্যবসায়িক ওটা পরিচালনা তাদের পক্ষে কতটা যুক্তিসঙ্গত বা সম্ভব এ সম্পর্কে আসলে বিস্তারিত আমার সম্পূর্ণ ধারণা নেই তবু আমি যেটা মনে করি যে আসলে আমরা নৌ নেবিকে দেওয়া হয়েছে নেভি যেমন আমাদের নৌ মন্ত্রণালয় আপনি দেখবেন যে নেবির অনেকেই কমান্ডোরা আজকে যেমন চট্টগ্রাম বন্দর মংলা বন্দর তারপরে আপনার সমুদ্র পরিবহন অধিদপ্তর তারপরে মেরিন একাডেমি সব জায়গার প্রধান পদে আমাদের নেভির লোকেরা আছে তাদের ডিসিপ্লিন এবং অনেকটা কাজ তাদের কাজের ক্ষেত্রে তাদের যে চিন্তা চিন্তাভাবনা এবং তাদের পরিচালনার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাদের কিছুটা হলেও একটা মোটামুটি দক্ষতার अनेक क्षेत्र परिचय दिए मना है ये नहीं अवश्य सिविल एडमिनिस्ट्रेशन संगे ये एक दिन आकोने मैंने कोल्ड वारो आ तरठानग दीर्घद ये कारण एट मैंने हठात कर इच्छा कर लेकिन यहवर्तन करते एक प्रक्रिया आगे हुए